شتا بند آپ مہا گند قرآن تفسیر پیش کروکیسمپن مفست اللہ ما حبیب اللہ نصبا ونشهد أن لا إله إلا الله لا زبا له ولا مدلا لا أصل له ولا نصل له لا مثل له ولا مثيل له ولا مثل له, له وأشهد أن محمدا حبيبنا وحبيب ربنا المبعوث إلى الأسود والأحمر والأصغر والأكبر والإنس والجهان وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء عليهم الصلاة والسلام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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إلك حميد المجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٌ وَاحِدَا وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَسَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ إِنَّ اللَّهَ كان عَلَيْكُمْ رَقِيبًا وَآتُوا لِلْيَتَامَى أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ ظُلْمًا كَبِيرًا وإن خفتم ألا تقصتوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مسنى مسنى وسلاث ورباع فإن خفتم ألا تعجلوا فواحدة أو ما ملقت أيمانكم ذلك أدنى ألا وآتوا النساء صدقاتهن نحلا فإن تجن لكم عن شيء منه نفسا فاكلوه هنيئا مريئا ولا تؤتوا الصفحاء أموالكم التي جعل الله لكم فيها المرسلین ইমা খ ইনামদারাজার মোহাম্ম রসুল্লা সাহ তসলম খ হজারো সলা সালাম হলিয়া রবিন এক বসর কালো তিবাহী তোর আহুতে জলসায় আমাদেরকে সমাবেত হওয়ার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এর ভিতরী এলাকার অনেক ভাই বোন বিদায় হয়ে গেছে আর এক খবর শোধ খবর আসবা যে যারা বিদায় হয়ে গেছেন তারা আর ফিরে আসবেন না এবং তারা কি অবস্থা আছে আমাদেরকে জানাতে পারবে না আমরা সরাসরি তাদের হাল আর অবস্থা জানতে পারব না আল্লাহের বরবারে খুব দোয়া করব আল্লাহ যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আপনি তাদের মা ফেরত করে দেন এই জলসাতে যে সবগুণী হবে আল্লাহ আপনি আমাদের মা বাবা এবং অতীতে যারা বিদায় হয়ে গেছেন তাদের রোহায় सब पहुंचे कारण खिताब आज भाई महना सब और एक ओसी नाम पढ़े जरज छाड़ा जो नकल इबादत आगल सब मुर्गर के दवा जाए आज के तफसिल महा फरज नाजीब ना হার হার কদমে আমরা সব পাবো লাভ পাবো গোলা মাফ হবে যত কিছু ফজলেতের ব্যয়ান এই পর্যন্ত শুনেছি সমস্ত না নভর তাহলে এর সব আমরা আমাদের মুরব্বীদেরকে আমাদের থেকে যারা বিদায় হয়ে গেছেন আমরা তাদেরকে দেওয়ার অধিকার রাখি কি বলে আমরা আল্লাহ আল্লাহের দরবারে আরজ করব এই দুই দিনব্যাপী এই তফসিলুল প্রাণ মাহফিলে যতগুলি সব হবে আমরা আমাদের মাইনেতম মর্যদানের জন্য আমরা কি করলাম দান করে দিলাম কিভাবে সবাই তো একমত হয়েছে আমরা এতে আল্লাহ কবুল করে নেন দুই দিন পর্যন্ত জলসা এশার পূর্ব পর্যন্ত মাহজ মুকার বয়ান করেছেন আগামী দিনও এইভাবে বয়ান হবে যারা বয়ান করবেন যারা বয়ান শুনবেন আল্লাহ সবাইকে কবুল করে নেন এবং আমি আপনা গোলামতার সাথে শরীফ থাকার আরাদা যা চেয়ে আল্লাহ যাতে আমাকেও কবুল করেন শনি দাদারা বনেকা দবাকি করি সাদির আহমেদুল্লাহ আলো বলেন সাদি শরীফের আলোকে খবর জানতে পেরেছি এমন এক দিন আমাদের সামনে আসতেছে কামত বড় আশা ভরসার দিন সেই দিন যদি মুক্তি আর নাজাতের ফয়সলা হয়ে যায় আবাদল আবাব পর্যন্ত সুখ আর সুখ দুঃখ আর কখনো কি আসবেন এবং ভয়ের দিন এরকম খুদা না আল্লাহ না করুক কেউ যদি জান্নাতের ফসলা না পেয়ে জাহান্নামের ফসলা হয়ে যায় তাহলে দুঃখের আর সে মানা নয় জীবনে আর সুখ শান্তি পাবে না এবং সেই দিন আল্লাহ পাক অনেক পাফি তাফি বদকারদেরকে নেক জমা নেসিলায় মাফ করে দেবেন আল্লাহ এই মজলিসের নেক বন্দাদের রুসিলা আমি গোলাম এবং আমার সাথে যারা পাখি তাকেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ তাদের মফরত করে দেন এবং এই মজলিসের বরকতে আল্লাহ পাক আলম এলাকার তমাম মৃদাদের কবর আদাব মাফ করে দেন এবং তাম মরা দিলগুলি জিম্মা করে দেন জনাব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামীর সাহাৎ করেন যখন কোনো মানুষের কানে দিয়ে গানের আওয়াজ ঢুকেন বৃষ্টি হলে জমিনে যেরকম গাছ বাছা সবুজ খেতে উৎপন্ন হয় এরকম মানুষের ফলদে মুনাফিকের বৃক্ষ বজাইতে থাকে মানুষ মুনাফিক হয়ে যায় মানুষ ধোকাবাজ হয়ে যায় গানের আওয়াজ কানে দিয়ে ঢুকলে এবং সব জায়গায় একই গুঞ্জন ঘর থেকে বাইর পর্যন্ত ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কোথাও বিশ্বাস কি নাই বিশ্বাস উঠে গেছে কি বলেন প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে বিশ্বাস করতে পারেন এই জন্য মাঝে মাঝে মন্ত্রণালয় পরিবর্তন করে এক জায়গায় যদি মন্ত্রী দীর্ঘদিন থাকে শিক্ষক গাজারা কোনখান দিয়ে কোনটা ঘটে অবশ্যই বলা কি যায় না জন্য মাঝে মাঝে টাইনা সেখান থেকে উঠায় আর এক জায়গায় কি করে পরিবর্তন প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার সময় কোলে যে ধরে দূর করে যে আমার প্রধানমন্ত্রীগিরি দখল করে আমাকে যদি প্রবাসী যদি জীবনভর থাকতে হয় এর নজির তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে। ক্ষমতাসীন বিদেশে যাওয়ার পরে চিরকাল বিদেশে থাকার সিদ্ধান্ত হয়েছে আর দেশে ঘুরে আসতে কি পারে নাই বিশ্বস্ত হতে পারে নাই অ্যাসেম্বলির সদস্যদের করে স্পিকার नमनक फीलर अवस्था की प्रत्येक घर तला आलमीरा बक्सा सब जगह सिंधु के चाबी लागान कहर चोर डाकतर भय दरवाजा बंद ते ताला लगव। कर दरवाजा तला लागब घर भर सिंदुकार बक्स चाबी लागाना तला लागाना कार भय शिक्षित ऐले मेरे भय समय बक्सर भरे हाट डुके अत है বাসা বাসায় এইসব জামাটা খুলে তারা তৈরি করে আলমিরা তুডুকে পালা মারেন কারণ বলা যায় না কোন স্বীকৃতি ছেলে মেয়ে হাট দেয়। কি বলেন কেউ কাউকে বিশ্বাস করে বিশ্বাস নাই স্ত্রীর বিশ্বাস কি করে না সে আসা ইমাম সাহেবের কাছে হাজির স্ত্রীর হুজুর ব্যাপার বলে যে আমার স্বামী চাকরি বাকরি করে অনেক অবিবাহিতা মেয়েদের সঙ্গে দিন তার চাকরি বাকরি এখন বাসায় আসলে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে না এই জন্য আমি সন্ধিহান কোন সময় কোন ভেদাল এনে আমার মাথায় উঠে দিতেন আমি একটু নিরিবিলি সংসারে থাকতে পারতাম অনেক সময় স্ত্রী স্বামীর পিছনে পিছনে পাহারাদারের মতো করতে থাকে বিশ্বাস করে না কোনখানে দেয় কোনখানে কোন গোলমাল লাগিয়ে দেয় এই সব সময় পিছনে পিছনে পাহারাদারের মতো ঘুরতে হয় কি বলেন আমি কিচ্ছা বলতেছি এবং স্বামী সুজুরের কাছে আরেক লাইনে হাজির হয়ে যায় যে আমার পার্শ্ববর্তী ঘরের মহিলা তিন সন্তানের মা সে কিন্তু ছেলের পেলে সব কিছুর মায়া ছাড়া কি করছে চলে গেছে আমি তো এক সন্তানের মা এবং সরকার থেকে ফত্রিয়া নেয় আমি কাজ করেছি যেহেতু এক সন্তানই যথেষ্ট এই জন্য ঘটনা কোন সময় সন্তান ফেলে আমার স্ত্রী চলে যায় এই জন্য একটা আপসের তাব স্থিতি চিন্তা আমি অন্তত নিশ্চিত করে বসবাস করতে পারতাম কিভাবে আমি যদি এই রুখে এখন কথা বলি আপনাদের কমিশনার থেকে আরম্ভ করি উপজেলা চেয়ারম্যান এবং আপনাদের সেই পৌরসভার চেয়ারম্যান থেকে অবিশ্বাসটা সমস্ত অফিসে আদালতে চলতেছে কোথাও কি বিশ্বাস আছে বিশ্বাস নাই অবিশ্বাসের জন্য মূলত এই হাদিস তার আলোচনা আসতেছে মহাস হয়ে গেছে জাতি অবিশ্বাসী হয়ে গেছে জাতি তার একটা কারণ হলো গান একটা কারণ লোকি গান গান যে ধোকা দেয় এটা আপনাদের সবার জানা আছে কারণ একটা পাখি গুগু হোক ডাক পাখি হোক শিকারী তাকে কি করে গান শিকার এবং পাখিটা সাধারণত পুরুষ নয় মহিলা কারণ মহিলার কণ্ঠ খুব শ্রুতি খুব মধুর এটা মানুষের মধ্যে না হয় এটা পাখির মধ্যে এই জন্য পুরুষ পাখিকে গান শেখায় না গান শেখায় মহিলা পাখিকে কি বলে আমরার সাথে কথা আপনাদের তো জানা আছে সব আচ্ছা এই মহিলা পাখি যখন গান আরম্ভ করে তখন অন্যান্য বনের পাখিগুলি প্রেমের দাওয়াত পেয়া পাগল হয়ে আসে কিন্তু এই মহিলা পাখির কাছে কি প্রেম পায় না ধোকায় পড়ে শিকারির হাতে বয়ে যা ধোকায় তাইলে আসলো তারা প্রেমের দাবি দাওয়াত নেয়া কিন্তু আইসা তারা ধরা পড়ে গেল কার হাতে শিকারির হাতে তাহলে গান যে ধোকা দিচ্ছে গানের মাধ্যমে যে ধোকা প্রতিষ্ঠা হচ্ছে দলিল আমি বহু দিতে পারবটিক্যাল এই দলিলিতে যথেষ্ট হয়ে যাবে কি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী যে কথা বলেছেন এই কথাটা সম্পূর্ণ যথাযথ এখন কি গান ঘরে চালু রাখতে হবে গানের সেই সমারোহ চলতেই থাকবে না এর থেকে বাসার চেষ্টা করা উচিত করিম সাল্লাহ্লাম একদা রাস্তা দিয়া ছিলেন। তার সাথে তার আশেক প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ হে অমর রাজি ছিলেন হঠাৎ তার স্বামী আজ সাউতাম মিনাল মেজমারে ফুজুরের কানে গানের আওয়াজ পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে কানের ভিতরে আঙ্গুল ঠেঁসিয়া দিলেন আর বারবার জিজ্ঞেস করলেন আবদুল্লাহ এখন কি গানের আওয়াজ আসে কিনা অনেকক্ষণ পরে সাহাবি বললেন্লাহ এখন গানের আওয়াজ কি আসে না তখন হুজুর সাল্লাহ সাল্লাম কানের থেকে আঙ্গুল সরাইলেন এবং সরাইয়া বললেন হুজুর তো শুধু তখনকার জন্য নবী নয় কেয়ামত পর্যন্তর জন্য নবী। খুলনা বাসের জন্য তো নবীন হুজুর সাল্লাহসলামকে শুধু সেই যুগের জন্য নবীন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য নবী। তাইলে এই দুই হাজার শতাব্দীর জন্য তিনি নবীন তাইলে দুই হাজার শতাব্দীর খুলনাবাসীদেরকেও হুজুর ইসলাম হুজুরের বয়ানের মধ্যে সম্বোধন করেছে ইয়া হে আব্দুল্লাহ তুমি থেকে আরম্ভ করে কামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এবং খুলনাবাসী দুই হাজার শতাব্দীর পুরুষ মহিলা সবাইকে আমি সাবধান করতেছি তোমরা গান থেকে বাঁচো কেন কুশল হায়া সাইন্সল হায়া গান মানুষের হায়া হায়া বুঝতেছেন তো স্মরণ লজ্জা সব কিছু ধ্বংস করে দেখে গানে শাহওয়াতে এবং মানুষের মধ্যে শাহওয়াত যৌন খুদার সাইক্লোন যৌন খুদার তুফান যৌন খুদার তরঙ্গের সৃষ্টি করে आलो जेना रुपिया तो जेना जेनार मंत्र सापुर जन साफर बाशी बजाईते आरभ कर नागिनी बाशी आवाज जब शुरू कर देशधर सपगल पागल हुए सापुर बाशी आवाजर दिखे धरते थे तेमी भा जन ना कि गायक गान गई थे तक पुरुष महिला भ যৌন তরঙ্গ শুরু হয়ে যায় যৌন আগুন লেগে যায় তাদের করে কে বলেছেন জনাব রসুল্লাহে সাল্লাই বাদশাহ সালাইমান এবং আব্দুল মালিক হমাইয়া বংশের প্রভাবশালীতা আছে গানের বিরুদ্ধে খুব সুচ্ছা আছে তিনি এত বক্তৃতা দিতে গিয়ে বললেন হোঁড় যখন বিল থাকে উঠনির হশ থাকে না কবুতর যখন বাগবাকুন ডাকতে থাকে কবুতরের হুঁশ থাকে না গাভি যখন ডাকতে থাকে বলদের হশ থাকে না সাগল যখন ডাকতে থাকে পাঠার হুঁশ থাকে না মানুষের এক পক্ষ যখন গান আর ব্যাংসে মাতালি করতে থাকে অপর পক্ষের মধ্যে এরকম চরিত্রহীনতার জ্বর আর তরঙ্গ আরম্ভ হয়ে যায় এটাকে শুধু বক্তৃতা না বাস্তব खुली तो बोलते सबाई बुजते हजूर अक्रम सल्लाम यहा ग ढुकले मानुष धोखाबाज हुआ जाए सत्य ऊपर केस पंत अवश्य अनुभव करते पूरा जतिजनक धोखा बाधार मनाभिक होते चलते एर मूलत दाय के गान এখন এর বিপরীত কোন প্যগাম্বরের তালিম আর ওজিফা আছে কিনা তলাশ করার দরকার হজুর আকরম সাল্লাহ্লাম ইসাদ করেন এর বিপরীত যদি কোন ব্যক্তির কানে দিয়ে কালামল্লাহ আল্লাহর কোরআনের আওয়াজ ঢুকে তখন তার কলমের মধ্যে এলে হেকমা তার বিশ্বস্ত তার নোরের গাছ কি করতে থাকে উৎপন্ন হইতে থাকে আল্লাহ আলাম আমাদেরকে কোরআনে পাকের সঙ্গে সম্পর্কিত করে দেবেন কোরআনে পাক তলাবাত করা এবং নিতান্ত মনোযোগ সহকারে কোরআনে পাক শুনবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমাদের মধ্য দিয়ে এক মাস আমরা অতিবাহিত করেছি আরেক মাস আমাদের থেকে বিদায়ের পথে আরেক মাস আমাদের সামনে আসতেছে এই তিনটি মাসে ধারাবাহিকভাবে কোরআনের সঙ্গে সম্পর্কিত পেছনের মাস দিয়েছে রাজব চলতি মাস শাহান আগত মাস রমজানুল মোবারক রজম মাসের বৈশিষ্ট্য কি যিনি কোরআন শরীফ নাজল করেছেন যার উপরে নাজল করেছেন তাকে বিশেষ মেহমান হিসাবে দাওয়াত করে লা মকানে সাক্ষাৎকার দিয়েছেন কি বলে কারণ হুজুর যে আল্লাহের কাছ থেকে যে কোরআন জানতেছেন ইমাম বোখাদ রহমদ্ুল্লা আলের মতে একবার তন্ত দেখা হওয়া দরকার আল্লাহর থেকে বর্ণনা করতেছেন হুজুর তাহলে আল্লাহর সঙ্গে একবারও যদি দেখা প্রমাণিত না হয় তাহলে আমরা পুরোপুরি বিশ্বস্ত হয়ে কি করে। এই জন্য আল্লাহ পাক পর হুজুরকে এই মেরাজ রজনীতে নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন এবং কোরআনে পাকের বিশেষ বিশেষ আয়াতগুলি নাজল করেছেন যা আপনার রাজ্য মাসের মসজিদে এবং বিভিন্ন বায়ানের আলোকে আপনারা শ্রমণ কি করেছিলেন কোরআনের সঙ্গে সম্পর্কে সাথে সেই মাসে চাঁদ উদিত হওয়ার পরে হুজুরের শিখানো এখন দয়া আপনারা পড়তে শুরু করে দিয়েছিলেন কি বলেন দয়াটা পড়েছিলেন আলহামদুলিল্লাহ কারণ খুলনা শহর মসজিদের ইমামরা আলহামদুলিল্লাহ সব কথা তো বলতে পারবো না অধিকাংশ হাত এবং সাহি ইমামরা ইমামত করতেছেন কি বলেন আলহামদুলিল্লাহ যার কারণে পাইগম্বরের শহীদ তরিফা আমাদের জান কিছুটা সুযোগ এসেছে না আলহামদুলিল্লাহ কি দেওয়া পড়তেছিলেন একটু কেউ করে শোনাইতে পারবেন তো মনে করতেছিলাম তিনজনে পারবে কিন্তু আলহামদুলিল্লাহ কি পার্সেন তাহলে শুক্র আদায় করেন যে এমন জমিনে আপনারা বাস করতেছেন যেখানে দিন ইমানের বহুল চর্চা থাকার কারণে আপনারা অচেতন না হয় আপনারা সচেতন না রাজবের রি হুজুরি দোয়া পাঠ করতেন দোয়ার অর্থ কি আল্লাহ যখন রজবের চাঁদ নসিব করেছেন আমার হায়াত করে দেন আমি শাহবানের চাঁদ অতিক্রম করে রমজানের মতো পবিত্র মাসটি যাতে পেয়ে যেতে পারি কি বলে দোয়া চলতেছে এখন প্রশ্ন রূপ কি জন্য দোয়াটা করতেছেন বলে আমরা খুলনার ব্যবসায়ী অন্যান্য মাসে ব্যবসা বাণিজ্য সুবিধা পেতে পারি নাই রমজানের মোবারক আসলে একটু ব্যবসা বাণিজ্যের কি ভালো সুবিধা হবে ইফতারিও বিক্রি করতে পারব দুপুরে চড়াই পথ খাওয়াইতে পারবো আর শাড়ি নারী অলংকার বিজনেসের ভালো জমজমার সুবিধা হবে এবং মহিলারা অন্য মাসে যা করো করো এই মোবারক উপলক্ষে মার্কেটে আসবে তাদের দর্শন লাভ করতে পারব তাদের হাতে কি বলেন আপনাদের চেহারায় মনে হয় যেন আওয়াজ খাটে না এর বিপরীত কিছু হবে মনে হয় না এবং আমাদের বড় বড় অফিসাররা এখন থেকে কলম ধার দিতে আরম্ভ করেছেন সারা বছর নিয়মিত যা বেতন পেয়েছিলাম এতে ছেলে ফেলে নিয়ে খুব খুশি করতে কি পারি না রমজান আসলে কি পাব ভাতা পাব বোনাস পাব এই জন্য আমাদেরকে বোনাস দিতে হবে যাতে আমরা কি করতে পারি আর যদি রমজানের আগে মরেই গেলাম তাহলে বোনাসও পেলাম না ছেলেগুলি বঞ্চিত থাকে জন্য খুব দয়া করে আল্লাহ অন্তত রমজানটা মিলাই দাও বোনাসটা যাতে ছেলেদের হাতে দিয়ে মরতে পারে তাহলে অন্তত তারা সুখে স্বচ্ছন্দে খেলা ঈদ নেবার পিতৃভাবে রাস্তায় রাস্তা কি বলেন তাই না ফকির মুসলিম মাসে বিখ্যাত খরার ঘর না রমজান উপলক্ষে সেও হাদিস মুখস্থ করে রাখছে এক টাকা দিলে সত্তর টাকার সব সবাই কি করেন জাকাত দেন দান করেন খয়রাত করেন তারও একটা সুবিধা আসাই না। এবং হুযুক্তের কথা বলে তো আর লাভ নাই নিম্ন মাসের দাওয়াত পেলাম না পেলাম এই মাসে ষোলো আনা খাইতে না পারলেও অন্তত দাওয়ার দেখা যেতে পারবে এত বেশি দাওয়ার কি বলেন সবাই রমজানের জন্য লাভের জন্যই যে দাওয়াটা করেছিলেন তো কাজটা এটাই চলতেছে কাজ তো এটাই চলছে একটা ঘটনা লিখছেন যে প্রাচীন যুগে একদল বড়যাত্রী খুব ধুমধাম করে উৎসব করে বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিল এবং তাদের দুলা ছিল ঘোড়ার পিঠে পালকির ভিতরে হঠাৎ এক জায়গায় যাওয়ার পরে ঘোড়াটা পাথরের সঙ্গে হসট খেয়ে থাল মেরেছে যাতে ওই দুলা পালকির দরওয়া দিয়ে খাদে পড়ে রয়ে গেছে কিন্তু বরযাত্রীরা বলতে পারবেন তারা তো উৎসব করে বলতেই আছে কেউ চিন্তা করতে আছে আজকের বিবাহ অনুষ্ঠানে একেবারে খুব মুরগি খাব খুব এই সেই উৎসব করব কেউ চিন্তা করতে আছে যে না বিবাহ অনুষ্ঠানে সুন্দর সুন্দর বিছনা চাকরি বালিশের খাবার দিবে প্যান্টের পকেট বড় করে নিয়েছি যাতে এর ভিত করে ঢুকা সেরাই পথে নিয়ে আসতে পারে কেউ চিন্তা করতেছে ব্রিফ কেসটা নিয়ে এনেছি ভালো যদি বিদেশি ফ্লেট পাই তাহলে সেটা ঢুকা চোরাই করতে নিয়ে আসব কি বলেন বিবাহ অনুষ্ঠানে যা হয় তাই তো আচ্ছা বলুন তো দেখি দুলাকে ছাড়া এরা যদি বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয় তাহলে এরা সেখানে কি খাওয়া দাওয়া উৎসবের শুধু পাবে না ঝাড়ুয়ার জুতার পিটানি খাবে তাহলে যাকে উপলক্ষ করে এত আরেই যার আনতে का आपल पड़े आहर दल तक ओ चक्रीजीवी तुम्हार बनास्तना भाका टाटा श्रमिक कृषि उद्देश्य रमजान उद्देश्य ओ व्यावसायी तुम्हार जम जमट व्यावसा ईद मुबारक महिजर चक्ट के जक जगह शाड़ी मार्केटिंग सब कुछ ले रोजाना रोजा कोजा तो खाते रोजा तो खादी गे आ আরে ছেলের ওয়াজ যে রোজা শুরু করলে ছেলের মা আর বাবা খুব ক্ষিপ্ত কোন ওয়াজ শুনে এখন কি রোজা ধরেছ এই সামনে তোর পরীক্ষা আসতেছে তুই ভালো রেজাল্ট করতে পারবি না কে তোকে কোন মনবীর সালায় তুই পড়ে গেছ কি বা এইভাবে বলে না তাহলে আমার ভাইয়েরা খুব চিন্তা করেন অতীতের রমজান যা গেছে না গেছে ওবাহেন মনে মনে লোজিত আসলে জাতির উপলক্ষি করি পুরা দেশে জমজমান সুবিধা সুযোগ আর সেই আমাদের কাছে সম্মান পাইতেছে না তারই কোনো ইজ্জত আমাদের কাছে নাই তাইলে আমাদের কপালে কি ফিরেস্তার ঘাটার পিটানি আসবে না অঙ্গবহেরা ফিরেস্তাদের মায়ের আর আহাদকে আমাদের উপরে আসবে না আল্লাহ পাকার দিগার আলম আমাদেরকে হিদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে গুমরাহির থেকে অব্যাহতি দান করেন যথাযথ মর্যাদার শহীদ রমজানুল মুবারকের রোজাগুলি পালন করার আল্লাহ আমাদেরকে তাদের দান চলতি মাস আমাদের সামনে শাহবান সুরায় দোকানে আল্লাহ পাক প্রবাদের সাহায্য আমি করন শরীফ না নিয়মিত নির্দেশ দিয়েছি সবে বেড়াতে আল্লাহ নৈশাপুরী রহমতুল্লাহ আলাহের মতে লাই লাই হলে সবে বরাত গত রাত কেটে গেছে নাহলে কোরআনে পাক না আল্লাহর তরফ থেকে নির্দেশ হয়েছে সবে বাড়াতে মতান্তরে সবে বড়াতে কি হয়েছে নির্দেশ হয়েছে তাইলে এখন থেকে কোরআনে পাকের সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য আমাদেরকে তৈয়ারি করতে হবে কি হবে না তুমি যদি বেঁচে থাকতে চাও মুসলমান হিসাবে কে ভাই বেঁচে থাকার জন্য তো সবাই চায় আপনারা শুধু বেঁচে থাকতে চান না মুসলমান হিসাবে বেঁচে থাকতে চান যদি মুসলমান হিসাবে বেঁচে থাকার পথে কোনো অন্তরায় সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমি দেখে থাকতে চাই না আপনারা কি আমার সাথে একমত আছেনিয়াম তিনি যখন দেখলেন তার সামনে একক্ষেপ আসতেছে এতে তার দিন বাঁচবে না তিনি চিন্তা করে স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারিতেছিলেন না তখন তিনি ফরিয়াদ করলেন আল্লাহের দরবারি মৃত্যু কবলা হাওয়া আমার সামনে যে ফেতনা আর ফাঁসার আসতেছে এটা যদি সত্যি ফেতনা হইয়া যায় এর আগে মামলা তুমি আমাকে উঠাই নিয়ে যাও এবং এমনভাবে আমি যাতে নিশ্চিন্ন হইয়া যাই আমার যাতে কোনো আলোচনাও যেতে জমিনে না থাকে হাজরতের থানজির রহমেতুল্লাহ এই আয়াতের বর্ণনা দিতে গিয়ে বলেন যে দুনিয়াদির কোন গলা মুসিবত ফেটনার কারণে মৌতের জন্য দয়া করে কি নাই হ্যাঁ মারিয়াম আলাইসালামের ঘটনা থেকে দিনই কোনো সমস্যা যদি দেখা যায় যে ভবিষ্যতে বাসলে দিন বাছাইতে কি পারবো না ইমামিয়া কবরে যাইতে হয়তো কি পারবো না তাহলে এই পরিস্থিতি যদি হয় তাহলে আমরা বেঁচে থাকতে কি নাই রাজি নাই বরং ইয়ালাই আল্লাহ দিন যদি বাঁচাইতে না পারি ইমান যদি রক্ষা করতে না পারি ইসলামের উপরে যদি জীবন যাপন করতে না পারি তাহলে এক মুহূর্তের জন্য এই জমিনে বাঁচতে কিনা রাজি নয় এবং চাইনা না বরং আল্লাহ তুমি তার আগে বিদায় করে নিয়ে আসা তাই না বাঁচার জন্যই তো ব্যবসা বাণিজ্য চাকরি রাজনীতি পলিটিক্স সবকিছু তবে আমরা যে পরিমাণ বাঁচব সে পরিমাণ রাত কাটতে থাকবা কোরআন শরীফের সঙ্গে বেশি সম্পর্ক জড়বা কোরআন শরীফ বেশি বেশি শিখবা কোরআন মতো জীবনকে ঘটন করার জন্য বেশি বেশি সিদ্ধান্ত গ্রহণ করি কোন মাসে রামজান মুবারির মাস এই মাস গায়ুল্লাহার পূজার থেকে আমরা কি করেছি মুক্তি লাভ করেছি বুঝে আসছে কি তাই আর ইনশাল্লাহ সবাই কোরআন শরীফ তোলাবাদ বেশি বেশি তলাবাদ করবো বেশি বেশি খতম করবো আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাইরা গত বছর এই মজরে আমার সরার বয়ান হয়েছে সুরতুল ফাতেহা সুরতুল সুরের ফাতে হাতে মোট সাতখানা আয়াত তিনখান আয়াত হল আল্লাহর তারেফ পরবর্তী শেষ তিন আয়াত হল গঙ্গার দরখাস্ত আর মধ্যে যে আয়াত শরীর বৈনাল আব্দে বরাবি আল্লাহ এবং বন্দার মধ্যে শরীরে আয়াত প্রথম দিন আয়াত কি আলহামদুলিল্লাহ তমাম তার তমাম প্রশংসাক রহমান যিনি রসীম মালিক দিন জজার মালিক জিনী তাহলে প্রথম দিন আয়াত আল্লাহ কী তার প্রশংসা শেষ দিন আয়াত সরল সঠিক গন্তব্য অভিমুখে এখন রাস্তা মামলা আপনি আমাদের জিন্ন করেন সাব্যস্ত করে দেন চালা রাস্তা দেখাবার মালিক আপনি চালাবার মালিক আপনি পৌঁছাবার মালিক আপনি সেরা আনতা আগাইহীন শুধু রাস্তা দেখলেই তো হবে না রাস্তার সঙ্গী আপনি ভালো জোগাড় করে দেন যেরকমভাবে কেতাব লাগবে এরকম কেতাব মতে যারা চলেছে তাদের সঙ্গেও কি লাগবে সিদ্ধে না শুভায় উলাই নদী সিদ্ধিক সহিত সালের এরকম দমি দমি লোককে আমার পথে মোহাল্য আমার সঙ্গী বনায় দেখাস্ত গেল মধ্য হিম লি এহুদ হোক নসর হোক বর্তমান উন্মতের মূর্খতার কারণে হোক অতি কারণে হোক যারা পথভ্রস্ত হয়ে গেছে তাদের বিপরীত রাস্তায় পরিচালনা রায়রা কারণ কাছাকাছি রাস্তায় চললেও কাইফিয়া সেদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এইজন্য তার সম্পূর্ণ বিপরীত রাস্তায় চালাবেন যাতে পথভ্রস্ত হয়ে না যায় মূর্খতার কারণেও মানুষ গোমরা হয় অতি শিক্ষার কারণেও মানুষ কি হয় গোমরা হয় কম খাইয়াও মানুষ স্বাস্থ্য খারাপ হইয়া যায় বেশি খাইলেও মানুষ স্বাস্থ্য কি হয় হয়ে যায় বেশি কৃষি হয়ে গেল মানুষ কি চলাফেরা করতে পারে না বেশি মোটা হয়ে গেল মানুষ চলাফেরা করতে কি পারে না বেশি বেটে হলেও মানাংস হয়ে না বেশি লম্বা হলেও বুদ্ধি ঢিলা যায় কি বলেন অতিমাত্রা কোনটাই কি ভালো না তা আমরা আল্লাহু আকের দরবার এই দরখাস্ত করেছিলাম মধ্যের আয়াতটা কি করেন পর এই কানা আগুন এটা সুরা পাতার মূল আয়া কেন্দ্রবিন্দু এবং পুরো পুরাণে পাতের দাওয়াতের মূল উৎস এ আয়া তমামের দাওয়াতের মূল কথায় আয়ান একশো তো চারখানা আসমানি কতাবের দাওয়াতের মূল কথা হল এ আয়া এখানা বুধু একমাত্র এবাদত করিতেছি কার দ্বিতীয় কখনো নয় একমাত্র আমরা সাহায্যের আবেদন নিবেদন করতেছি কার কাছে দ্বিতীয় কাহার কাছে আমরা সাহায্য কি চাই না একমাত্র সাহায্য কার কাছে চাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কাহার নামে নিয়ত মাননা করি না আমরা খুলনাবাসী নবীর রাজায় কোনো এক পয়সা মান্যাত করি নাই না করেছেন করেছেন নবীর রাজা কিছু দিয়েছেন সাগর মহষ সেখানে মোটকিনি সেখানে হুজরে দাওয়া তাও না খাদিসব্দের মারফতে কিছু পয়সা যে হুজুরের রজার বাক্সতে খাদেমদের জন্য একটু খরচের দরকার পৌঁছায় দেবেন এরকম দিয়েছেন তাহলে নবীর রজায় এক পয়সা কেউ পাঠাইলেন না নবীর রজায় কোন গরু ছাগলের পয়সা পাঠালেন না তাহলে অন্য কাহারো কবরে যদি নাকি পয়সা দেওয়া হয় যদি গরু দেওয়া হয় তাহলে জায়েজ না জায়জের বিচার আপনারা করবেন আমি জিজ্ঞাসা করি এটা প্যানাম্বরের সঙ্গে দেওয়া দিলে হল কিনা যাকে বড় মুরব্বী মানলাম তার কবরে এক ফাইও দিলাম না যাকে বড় মুরুবী মানলাম না তার পিছনে সমস্ত তার মাজার পয়সা দিলাম যাকে বড় মুরুবী মানলাম তার কবর একটা ডিমও দিলাম না যাকে বড় মুরুবী মানলাম না সেখান থেকে ওঠেনা ওটার ফেসা পর্যন্ত বিক্রি করলাম তাইলে এটা কি নবির তৈরিতে হবে কি বলেন তাহলে আপনারা করতে হচ্ছেন আমি কিন্তু দিই নাই আমি কথা শুধু লাইনে উঠে রাখেছি বিবেচনাটা আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিবেচনাটা আপনারা করবেন কি বলেন নবীর রজা যখনই নাই নবীর রাস লেগেছিলেনে বা ছিল মানে জিন্ না তো কোন জিন বা মানুষ শেতান নিজে বুঝতে চেষ্টা করেন ইসলাম বুঝবেন না ইসলাম পার্লামেন্ট নাম না ইসলাম বুঝবেন না इसलाम शिक्षार नाम इसलाम ज्ञान बुसलम की सर्वप्रथम आया नजर कीर्थ पढ़ालेखा करते सब मूर्ख थे बाबा रहा करतेबा के अंध विश्वास करते मूर्ख थे आग मूर्ख थे कि पढ़ा क्यों आगे तो जो आगे पढ़ा ज्ञान छा शिक्षार चर्चा छा গ্রীষ দর্শন ছিল না ইউনানি দর্শন ছিল না ছিল তাহলে কি পড়তে হবে ব্যতিক্রম ধর্মে পড়তে হবে আগে পড়েছিলাম নিজের হাতে যাকে সৃষ্টি করেছিল তাকে পূজা করেছিল এখন তোমাকে যে সৃষ্টি করেছে তার নামে পড়তে হবে করা এতদিন মখলুকের নামে পড়েছিল এখন খালেকের নামে কি করতে হবে পড়তে হবে এতদিন সৃষ্টির নামে জ্ঞান অর্জন করেছিল এখন ষষ্ঠার নামে কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তাহলে এই পর্যন্ত দুনিয়ার যত সায়েন্স বিজ্ঞান সমস্ত কি সৃষ্টির গবেষণা না সস্কার গবেষণা সৃষ্টি সব কিছু সৃষ্টি নেওয়া চিন্তা করা সৃষ্টির সামনে মাথা হেট করা লতুস্জাম মানার তো সৃষ্টির সামনে মাথা মতো করেছে আধুনিক সায়েন্স বিজ্ঞানও সৃষ্টির সামনে মাথা মতো করতেছে রাহুস্জাম মানার যারা পূজা করেছে তারা ভুল করেছে বর্তমান একম্বন হাইড্রোজন আনুমিকজন যারা তৈরি করেছে তারাও কি করেছে ল মানা তার হাবলোর পূজার মতো ভুল করেছে আপনি মলিস জ্ঞান টে আনতে রাখেন না খোঁজখবর রাখেন না ওয়াশিংটনের গড়িতে মিছিল বাইর নেই নেইয়ার্কে সেই অস্ত্র মুক্ত বিশ্ব চাই অর্থ কি যা কিছু অস্ত্র আবিষ্কার করা হয়েছে এটা লাগলের পূজা যেরকম ভুল করা হয়েছে এই সৃষ্টিকে এইভাবে মানুষ মারার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করা এটাও কি করা হয়েছে ভুল করা হয়েছে তাহলে ক্রাইশিরা লাতজাম্মানা তৈরি করে যে ভুল করেছে বর্তমান সায়েন্টিস্টরা সেই থেকে আরম্ভ করে যত মরণ অস্ত্র তৈরি করেছে সব লাত্মানা তার হাবলের মতো ভুল করেছে কি বলেন তারা লাতজাম্মানাত হাবলের সামনে মানুষকে বলি দিয়েছে এখন অস্ত্রের সামনে বিশ্ববাসীকে বলি দেওয়া হইতেছে দশ কম কথা আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করে এই কানা একমাত্র সাহায্য কার কাছে চাব এর পরের সুরার কি নাম সুরাত বাখারা তাহলে সুরেশ সুরের পরে বাখারা এই সুরা কেন আনা হবে বাখার অর্থ কি গরু বাখার অর্থ কি গরু এই সুরায় বলা হচ্ছে আমরা গরু পূজা করে না আমরা গরুর কাছে সাহায্য চাই বরং সুযোগ পেলে গরুর জবাই করে দে আমাদের মুরব্বী ইব্রাহিম আলহালাম যখন তার বাড়িতে মেহমান অপরিচিত আসছিল তখন তাড়াতাড়ি করে গরুর বাচ্চা জবাই করে নিয়ে আসছে যা বেড়া গেলেন কি বলে স্যার জবাই করে তাহলে নবীর দস্তর খানের মেহমানদারি কি গরু আলহামদুর এবং আমরা যখন জান্নাতে যাব সর্বপ্রথম বেলায় আমাদেরকে খেতে দেবে জাননাথের চারণভূমিতে চরতেছে গুরুগুষ্টি দিয়ে সমস্ত জাননাথিদের মেহমানদারি করা হবে আলহামদুলিল্লাহ এখন আপনারা চিন্তা করতেছেন আমাদের করার অভ্যাস আছে সেটার আলোচনা তো আসলো নাচের করে যা বা তার সবচেয়ে সাইন্টিফিক দামি অংশটা কাবাব করে খাওয়ানো হবে কন্যাবাসীরা বেশি খুশি হন সমুদ্র মাছ তো আপনারা ভেঁচেছেন কিছু কিছু জল উচ্ছ্বাসটা আপনাদেরকে হয়ে যায় শুধু থেকে গ্রহণ করবেন মাইলেও সেখান থেকে যেহেতু আল্লাহ মেয়ামাতের যদি নাকি না করেন যেটা আপনার জন্য নিয়ামত ছিল সেটাই জন্য গজব হয়ে আমার সেই সন্তানকে যদি সহিত না করা হয় সেই সন্তান কি হয়ে যাবে মা বাবার জন্য গজক দেওয়া যাবে দুনিয়া তার উপরে মুসিবত আসবে শাস পর্যন্ত কেমতের মায় দানায় এই সন্তান বলবে রব্বা না আরে না আমি জামাতে নামাজ পড়তে চেয়েছিলাম মা বাবা বলেছে তোর পরীক্ষা তুই কেন এত মসজিদ নেওয়া ফারাফারি করতেছ তোর নিয়ে আমরা বহুত বড় আশা ভরসা করতেছি আর তুই এখন নামাজ পড়তে আরম্ভ করেছ তুই এখন সে কারণ আশা ভাষা করতেছি কারণ বাংলাদেশে কম মসজিদের না যায় যদি নাকি চাকরি একটা এখন মসজিদে আসা দেওয়া করে ছেলে উপরি ইনকামও করতে পারবে না পিতামাতা হাজ করার সুবিধাটাও কি না তোমার হাজেরও করে আল্লাহ কাক আমাদেরকে হেদায়ত করে এই সন্তান পিতামাতার মাতার করবে ধমক দেবে যে আমি কত দণাম কোথায় তারা যাদের কারণে দিন বুঝতে পারি নাই কোরআনের একটা অক্ষরও শিখতে পারি নাই শিখবার সুযোগ আমাকে মা বাবা দেন নাই এবং মসজিদের রাস্তায় আমাকে নেয় নাই দরং মা আমাকে বলে নয় প্যাকে ক্লাবে नाइट क्लाब्रा मायर पे जन्म लाभ करा पागल हुया हुया मारे कल्लीवाना गान गाइया दिन वंचित कर तर मैदान में कमसा देखते कि कथार लाइने आससे किस कथा আমরা গরু পূজা করি না গরুর কাছে সাহায্য করেছে করে গরু পূজা গরু পূজা করেছে মুসা আলাম যখন তুর পাহাড়ে ক্ষেত্রে তার জীর্ণ তার অনুপস্থিতি তারা কি করেছে আর তারা দাবি করে আমরা ইব্রাহিম তারা এই জন্য যশোদাল্লাহ খার তবে গরু বাচ্চা তৈরি করে পূজা করে আর তাদের গুরু দিয়ে গরু করা মেহমানকে খাওয়াবার জন্য হাজির করে কি বল আমরা কিশরে মতো গরু পূজা করলে আর কোনো জাতি নাই মুশরে কি করে গরু পূজা করে তবে হজরত কাশেম সাহেব আনন্দী বলেন গাভী পূজা করে বলদ পূজা গো মাথা গাভীর যদি আম্মা হয় বলদ তো অটোমেটিক মিস্টার বলদ আব্বা কারণ মতলবাস গাভীর থেকে দূর দূষণ করতে হবে এই জন্য তাকে মা ডাকে বলদ দিয়া গাড়ি টানতে হবে হাল তসতে হবে লাঠি দিয়ে আঘাত করতে হবে কি করে বাবা গানের সঙ্গে বেড়া করবে এই জন্য বলদকে আব্বা ডাকতে রাজিনায় এটা আল্লাহ ফাঁকের শখর বাংলাদেশের মানুষ দৈনিক কতগুলি গরু খান বারো কোটি মুসলমান এদের গরু যদি বাংলাদেশে ফাইতে হইত তাহলে কি অসুবিধাটা হেত বাংলাদেশের অর্ধেক তো গোখামারে হইত এই জন্য আল্লাহ ফর বাড়বে না বিশাল দেশ আমাদের পাশে গোখা মার বানায় তারা গরু পাইতেছে রাখালি করতেছে বাবা গানদেরকে পাঠাইতেছে আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবর করে রেখাইতেছি এটা কার কুদরত করতেছে আল্লাহ আল্লাহের কুদরত তাহলে আমরা গরু পূজাটি করে না যদি কেউ করে সে কি সঠিক মুসলমানের লাইনে আছে না গলত লাইনে গেছে গরুকে লাল সারু কিন গলায় ফুলের মালা দিয়া একেবারে গরুর পিছনে পিছনে ডাকডলক পিটেয়া গরুকে আব্বার মতো সম্মান দেখায় আগে আগে কিস সব আগে থাকে মরিচ যেরকম পিছিয়ে থাকে এরকম গরু গরুকে লাল সালু ফিদে যা কাপড় ফিদেয়া গরুর পিছনে আব্বার পিছনে সবাই ঢাকদলক পিটেয়া যাইতে থাকে তাহলে এটা গরু পূজার নামান্তর নহে এবং এই গরু নিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে হাজির হইয়া যায় এখন কিছু কিছু মহিলারা বলে হারে বাবার বাড়িতে আমি যেতে পারলাম না তুই বাবা জানের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও তুই বাবার বাড়িতে দেখতেছ এখন বলদের মারফতে বাবার কাছে সালাম পৌঁছায় সেই বাবা জানি কত বড় বল কি বন্ধু আমি ঘা দেওয়ার জন্য বলি না ঘা লেগে গেছে হয়তো কাহারো গায়ে এটা অপারেশন কেজ অপারেশন করলে কিছু ঘা তো লাগবেই আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে যে গরুকে জবাই করার তাহলে গরু পুজো করার তাহলে না গরু মুরুব্বী না আমি গরুর মুরব্বী তাহলে গরুকে মুরুব্বী আনন্দ করেছি এটা তো এরা মুসিকের তরিকা এটা তো ইমান ভালো তরী নয় অপুরুষ মহিলা কেউ যদি এই তরিকা গল্প পথে যেয়ে থাকেন শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে এই কোরআনে পাক মা ফেলে তাও বা করে ফেলেন মনে মনে আল্লাহ আমি ভুল করেছি ভুল হয়ে গেছে তুমি আমাকে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ হেদায়ত করেন এই সিরার পরের সুরাটা কি নাম আলে ইমরান পৃথিবীতে দুই বুজুরগ হয়ে গেছেন প্রধান প্রসিদ্ধ এক ইমরান আলহালাম বুজুরগ বলেন মূসা এবং হারুন আলিকে সাল্লামের আব্বা তাঁনার নামকি ইমরান এবং তার স্ত্রীর কাছে থেকে ওয়াহি আসছে বড় দামি মহিলা মূসা আলাহিস মায়ের কাছে ওয়া আসছে না রু কেলা উম্মা ওহার আব্বু কেলা উম মহা ইমরান স্ত্রী মুরুহসালাম আমা জানের কাছে আল্লাহর তরফ থেকে ওই অর্সে বড়ো দামি মানে আরে ইমরানো হজরত হনার সামি হজরত মরিয়ম আলহসালামের আব্বা হজরত ঈসা আলহালামের নানা বাইতলাসের কাছে তিনি বলতেছেন মওলা নিয়ত করেছিলাম যে সন্তান আমার গর্বে আছে তাকে তোমার রাস্তায় দান করব কিন্তু সন্তান তো মেয়ে হয়ে গেল এখন তো মনে হয় যেন আমার নিয়ম পুরা করার ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাট হাজারি চট্টগ্রাম